আবুয়েল রা আনহু হতে বর্ণিত তিনি বলেন আবু মুসা আব্দুল্লাহকে জিজ্ঞেস করলেন অপবিত্র ব্যক্তি পানি না পেলে কি সালাত আদায় করবে না আবদুল্লাহ রাহ আনহু বললেন হ্যাঁ আমি এক মাসে যদি পানি না পাই তবে সালাত আদায় করব না এ ব্যাপারে যদি লোকদের অনুমতি দেই তাহলে তারা একটু শীত করলেই এরূপ করতে থাকবে অর্থাৎ তায়ম করে সালাত আদায় করবে আবু মুসাহ রাদিল্লা তালা আনহু বললেন তাহলে উমর রাদিল্লা তালা আনহু এর নিকট আম্মার রদুল্লাহ তালাহ আনহু এর কথার তাৎপর্য কি হবে তিনি উত্তরে বললেন উমর রাদিল্লা তালা আনহু আম্মার রাদ তালাহ আনহু এর কথায় সন্তুষ্ট হয়েছেন বলে আমি মনে করি না